ونستطيعه ونقرر به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سجئات آمالنا من جهده الله فلا مذل له ومن يضلله فلا آمي له هذا جدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ونشهد أن نسجدنا محمدًا عبده ورسوله صلى الله تعالى وبارك وسلم أما قلتك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শহীদ সলা তু সাম গুলামায়কাম আপনারা থাকেন অধ্যকার এই মুবারক সমাবেশ এই সম্মেলন সম্মেলন নামে আয়োজিত তাই সুন্নতে রাসুল অর্থ হল রাসুলের সুন্নত রাসুলের সুন্নত কথাটা এই সম্মেলনে আমাদেরকে आदि शरीफे रसुल करीम सल्लम बोलेंगे उन्मतरा सुन्नत दूरे सर जाए সেই যুগে যাই আমার শূন্যতে অটল থাকবে তারা একশত শহীদের সব হবে যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করল সেই আমাকে মহব্বত করবে আর যে আমাকে মহব্বত করল সে আমার সাথে জানাতে যাবে फीसर करीम सल्लासम जे व्यक्ति सुन्नत ऐड़े दिल सुन्नत विमुखार सुन्नत दूरे सर गल से व्यक्ति हमारूट नई समस्त हाफिसर मर्म बोझार আমাদের শূন্যতে রাসুল বা রসুলের সুন্নত বলতে কি বুঝায় তা সুস্পষ্ট বুঝা দরকার রাসুলের সুন্নত কথাটা সর্বমোট তিনটা অর্থে ব্যবহৃত হয় রাসুলের শূন্যত কথার অর্থ তিনটা এক নম্বর রাসুলের শূন্যত অর্থ রাসুলের হাদিস दु नम्बर रसुल शून्य कोई अमलर गुरु कम एवं नकलुस्तार तीन नम्बर रसूल शून्य खद्द रसूल शिक्षा देवार नियम पद्धति बासूल तरीका कथागुली धारा बोझ सार्थे আলোচনার সরুকেই আমরা স্মরণ রাখি রাসুলের শূন্যতার অর্থ তিনটা এক নম্বর শূন্য তর্ক রাসুলের আমল তিন নম্বর রাসুলের শূন্য তর্ক রাসুলের তরিকা রাসুলের হাদিস রাসুলের আমল রাসুলের তরিকা এর প্রত্যেকটা অর্থই বিরাট আলোচনা সাপেক্ষ বিরাট ব্যাখ্যার সাপেক্ষ রাসুলের হাদিস বলতে কি বুঝায় হাদিস উন্মতের কোন কাজে লাগে রাসুলের আমল বলতে কি বুঝায় রাসুলের আমল উন্মতের কোন কাজে বিস্তারিত আলোচনা হওয়া দরকার আজকে আমি শুধু প্রথম অর্থটা নিয়ে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ আগামীকাল পর্যন্ত অতি হলেও सर्वोट दल हत चार चार दल दाला विधान प्रमाणित है धान प्र हम चार दलिल छा पंचम दलिल नाई चार दल अल्लाह पितापुर आम द्वित दलिल रसुलर सोम रसुलर हादिस तृत्य दलिल कुम्मत इजमत हम्मतर अकमत চতুর্থ বলি মুস্তাহিদগণের ক্রিয়াস মুস্তাহিদগণের গবেদনালব্ধ ফলাফল সংক্ষেপে আমরা মনে রাখি ইসলামের কোন বিধান প্রমাণ হওয়ার জন্য হয়তো কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত হবে আর না হয় রাসুলের হাদিসের দ্বারা প্রমাণিত হবে আর না হয় উন্ম্মতের অকবত্ব সিদ্ধান্তের দ্বারা প্রমাণিত হবে যারা জানে না ইসলামী কোন বিধান প্রমাণ হওয়ার জন্য চার দলীয় কোন একটা দলিল তারা প্রমাণ হতে হবে এই কথাগুলিও যারা জানে না এদের অনেকেই আজকাল দেখতে পাওয়া हादी एक हादी और एक फाफुल हादिसादी हल हादी बुजा যেমন ধরুন একটা হাদিস আছে বলেন এটা একটা হাদিস এত হল এলে শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফল कतटुकू ए शिक्षा पड़ा बलद कत जो मुसलमान उल्लेख ही हारे ना किस बुझलेष्कार कतटुकू ए कतटुकू कत मुसलमान सुतरा पर गल हादी जाना और हादी बुजा एक कथा हादी बुजा बराबर एक कथा हाफिस जानार हादी जानार जो যথেষ্ট পরিমাণ লেখাপড়া করতে পারে আরবি ভাষা আরবি ব্যাকরণ আরবি ব্যাকরণের তিনটা অংশ আছে একং শব্দ আর একংবাম ইমুল নাক্ত বিন্যাস আর একংমুল বা এই তিন প্রকারের আরবি ব্যাকরণ एवं सहित्य जरा तथारीतिस्ता लेखापणा करीखे तरह पक्षे हादी बुझानर कथा हादिस जाना असम्भव है तथा कतिस पढ़े शिखे जाने ना बुझेना कत हादी आज हादिस पाल कज्ञापने पाइर हादिस हादी बहु रकम हादी आदरत मदन साहब जमक नियम कर हाथ तोल रुकुते जाय हाथ तोलार हादी आुकु उठारोलार हादीस आजाए जाये हाथ तोलार हादीस आज उठा हाथ तोलार हादी आ जरा हाथी पाई हम गरीब ता मुकुते जायुदेख फेर पर हाथ तुले शेरदाएं जायदारूचार हाथ तुलेना तुम्हें एक हादिस बंद हादीस <laughs> कभी हादिस जा हादिस माना हादी बुझा यारा आउ भाषा शिखे जरा कुरान हादी जता रीति लेखा पढ़ा करी जरा शिखे তাদের পক্ষে সম্ভব তাদের জন্য যারা হাদিস জানেন যারা হাদিস বুঝেন যারা হাদিসের কর্ম বুঝেন তারা হাদিসের যে কর্ম ব্যক্ত করেছেন সেই কর্ম পালন করা ছাড়া তাদের কাছে জিজ্ঞেস করে করে হাদিসের কর্ম পালন করা ছাড়া বিকল্প কোনো বাত নেই আল্লাহ পুরা নিধে নিধে হারিশ করে হারিশ শিক্ষা করা যায় না অতি সহজতা হক থেকে মেডিকেল কলেজের পাঠ্যবই কিনে নিয়ে গড়ে বসে পরে পরে ডাক্তার হয়েছে আজ পর্যন্ত না যথারীতি মেডিকেল কলেজে ভর্তি হয়ে শিক্ষকের কাছে লেখাপড়া শিখতে হয় যেমন মেডিকেল থেকে কিনে নিয়ে নিধে পড়লে ডাক্তার নিয়ে কোরআনের ট্রান্সলেশন এবং হাদী কিনে নিয়ে সেটা ভিন্ন জিনিস হাদিস জানা আর হাতিস বুঝা এক জিনিস নয় একটা হল হাতিস জানা একটা হলো হাদিস বুঝা আমাদের কথাগুলি ধারাবাহিক বুঝার জন্য স্মরণটাকে দরকার ইসলামী শরীরতে কোন কিছু প্রমাণ হওয়ার জন্য কোন কাজ ইসলামের বিধান সম্মত হওয়ার জন্য প্রমাণিত হতে হবে আর না হয়তের দ্বারা প্রমাণিত হতে হবে আর না হয় দ্বারা প্রমাণিত হতে হবে অনেকে আবার বলে তোমাকে হাবান দিল মানার জন্য রাহুল যে বলে দিলেন সাহাবায় কেরামকে মানার জন্য রাহুল যে বলে দিলেন ইজমাকে মানার জন্য রাহুল যে বলে দিলেন মুস্তাহিদজনের চিয়াস মানার জন্য रतुलता मानलेना कल का था बोले गति संक्षेपे प्रभुला शेष नबीर का सर्वशेष आसमानी किताब पुरान्न दिल कर विधान কখনো অচল হয়ে যাবে না কি আমার পর্যন্ত সচল থাকে রসুলের হাদিসে কোরআনের বর্ণিত সচল বিধানের সচল ব্যাখ্যা রসুনের হাদিসে নাই কোরআনের বর্ণিত কিছু বিধানের কিছু ব্যাখ্যা রয়েছে রসুনের হাদিসে दजे मुस्ताहिदे के बल आई प्रश्न जवाब तक आलोचना सपेक्ष हजरती एक मुस्ताहिद ইমাম শাহী রহমতুল্লাহি আলহি একজন মুস্তাহিদ ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলহি একজন মুস্তাহিদ ছিলেন ইমাম আহমদ বিন হাম রহমতুল্লাহি আলহি একজন মুস্তাহিদ ছিলেন মুস্তাহিদ কাদেরকে বলে क्यादीना कत जन কারণে তোমার দ্বারা ইসলামের কোন বিধান তোমার দ্বারা সরাসরি কোন বিধানের ব্যাখ্যা রাখা করা যায় কাদের যে সমস্ত বিধান সুস্পষ্টভাবে কুরাণে বর্ণিত নয় যে সমস্ত বিধান সুস্পষ্টভাবে হাদিসে বর্ণিত নয় ওই সমস্ত বিধানের রেখা বিশ্লেষণ করার জন্য সহায়কের হাতে দায়িত্ব অর্পণ করেছেন মুস্তাহিদগণের হাতে দায়িত্ব অর্পণ করেছেন যারা ভাবে কোরআন মানি হাদিস মানি আর কিন্তু মানি না এরা এই সমস্ত কথা জানেও না মানে কোরআনের আয়াতেই এই চারটা জিনিসকেই ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করা হয়েছে রাব্বের হাদিসেই এই চারটা জিনিসকেই ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করা হয়েছে পবিত্র কুরআনের সূরা নিসা সূরা নিসা এর 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া ওহুদিন আমানু হে ঈমানদারগণ আপনি আল্লাহ আল্লাহর হুকুম মানো আপনি রাসূল রাসূলের হুকুম মানো ওয়াহুলিল আমর মিনকুম আমারের হুকুমে উল্লেখ আছে আপিউল্লাহ বলে আল্লাহ ইসলামী শরীয়তের প্রথম দলিল আল্লাহ কুরআ কে সাব্যস্ত করেছেন আপিউল বলে আল্লাহ ইসলামী শরীয়তের দ্বিতীয় দলিল করেছে হাবিসকে সাব্যস্ত করেছেন বলে আল্লাহ ইসলামী শরীয়তের তৃতীয় দলই সিদ্ধান্তকে সাব্যস্ত করেছেন বলে আল্লাহ মুস্তাহিদ ইমাম বিশ্লেষণকে ইসলামী শরিয়তের দলই সাব্যস্ত করেছেন তাকে বলুন ইসলামী শরীয়তের দলই মাত্র দুইটা উড়ানার হাবিজ না চারটা এই চার জরিয়ালের কথাও উড়ানে আছে কি নাই সুতরাং যারা বলে দুই দলিল মানে চা দলিল মানে না কথা পরিষ্কার হইল কিনা উনষাট নম্বর আয়াতে বলে ইসলামী শরিয়তের দলিল চা আল্লাহ সুতরাং পুরাণে আল্লাহ যা কিছু বলেছেন সব কিছুই মানতে হবে সুরায় নিশার উষা নতুন আয়াকে ইসলামী শরীয়তের দুই দলিল উল্লেখ করেছেন আল্লাহ চার দলিল চার দলিল আপিউল্লাহ বলে আল্লাহ কুরানকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করেছেন আপিউল রাসুল বলে রাসুমের হাদিসকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করেছেন উলিল আফ্রিম তুম বলে উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করেছেন যাতে ইসলামী পরিবেশায় উম্মতের ইজমাম রাখায় ফাইন তাত বলে মুস্তাহিদ ইমামগণের ভিন্ন ভিন্ন ফাই ভিন্ন ভিন্ন ইসলাম সাব্যস্ত করেছেন আয়াতের দ্বারা প্রমাণিত হবে হবে না হয় উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের দ্বারা ইজমার দ্বারা সাব্যস্ত হবে আর হয় মুস্তাহিদগণের ইয়াসের দ্বারা সাব্যস্ত হবে তাই আমরা আলোচনা বিস্তারিত শুরু হওয়ার আগেই ইসলামী শরিয়তের মূল দলিল হলো কোরআন সমর্থনের নাম ইজমা হল উন্মতের প্রবদ্ধ সিদ্ধান্তের নাম আর হল মুস্তাহিদ ইমামগণের ভিন্ন ভিন্ন মীমাংসার নাম যেমন ইমাম আবহাওয়ি পার ংসা না ভিন্ন ভিন্ন মীমাংসা ভিন্ন ভিন্ন মীমাংসা ও ইসলামের শরীরের বলিল কিনা কোন সুরায় গত নম্বর আয়াতে আছে সুরায় উনষাট নম্বর আয়েরাতে আছে মুস্তাহিদ ইমামগণের ভিন্ন ভিন্ন মীমাংসা ভিন্ন ভিন্ন ইসলামী শৈলতের দলিল সুতরাং করবে তারা জন্য মীমাংসা হলো মুক্তি অবস্থায় সুরা করবে না যারা আনাদ করবে তাদের মীমাংসা হলো এরা সুরাতুল ফাতেহা করবে কিন্তু যারা কোন মজাব মানে না এরা সুরাতুল ফাতেহা করলেও জবাব দিতে হবে কোন দলিলেন তারা পল্লা না করলেও জবাব দিতে হবে কোন দলিলেন তারা সাল্লা কবি আপনি পুরানে বলে দিয়েছিলেন যে মুস্তাহিদ ইমামগণের ভিন্ন ভিন্ন মীমাংসা ইসলামী শরীরের বলি সুতরাং ইমাম আবু হানিবার মীমাংসা মতো আমরা লোহার কাছে হাঁপরিনি সাহি মজাম্মত যারা নামাজ করে করেছি কিন্তু যারা না মানে কোন না মানে কোন ইমাম এরা সুরায় পাঠে পেতে পারবে না কার পাতায় ভগলো সালে ওর জাতিতে না কার পাতায় ছাড় এই জন্য আমাদের বড় অর্থ রাখা দরকার যে ইসলামের বিধিবিধান শুধু কোরআনের দ্বারা প্রমাণিত হয় না শুধু হাদিসের দ্বারা প্রমাণিত হয় না দ্বারাও ইসলামের বিধান প্রমাণিত হয় এবং মুস্তাহিদ ইমামগণের মধহবের ইমামগণের মীমাংসার দ্বারাও ইসলামের বিধান প্রমাণিত হয় এই কথাগুলি সুরায় নেশার কত নম্বরে একে আসে কারণ আমি কয়েকটা উদাহরণ দেবো আপনাদেরকে কুরআন এর আয়াত এর দ্বারা যে समस्त বিধান প্রমাণিত হয় এর মধ্যে একতা হলো রমজান মাসে روزہ রাখা হলো রমজান মাসে روزہ এক বিশেষ ব্যাখ্যা হতো রমজান মাস পুরান্ন দিগের মাছ তোমাদের যেই রমজান পারে তার জন্যই রুজারা করল হবে বুঝে থাকছে রমজান মাসের মুজে রাখা পরল এই কথাটা ইসলামের একটা বিধান কিসের দ্বারা প্রমাণিত দ্বারা প্রমাণিত এবার আসেন পাঁচ নামাজ পাঁচ পাঁচ পাঁচ পাঁচ কথা সরাসরি পুরানের আয়াতে উল্লেখ রসুলের হানিজের উল্লেখ আছে ফজরের ফজরের নমাজ জুহরের নমাজ আচরের নমাজ মগ্রিবের নমাজ এসার নামাজ এই বেলার নবাজের নাম পাঁচটা ভক্তের নাম পাঁচটা টাইমের নাম কোরআনের উল্লেখ আছে না রসুলের হাদিসে উল্লেখ আছে বললেন নবাজের পাঁচবেলা রসুলের হানিজের দ্বারা প্রমাণিত চেষ্টা করি এমনও বিষয় আছে যা কোরআনে বর্ণিত নাই পর রসুলের পথ খলিফা কে হবেন এই প্রশ্নের জবাব যেমন পুরানের কোন আয়াতে নাই ঠিক টেকনি পাবে রাসুলের হাদিসে অসুস্পষ্ট রসুলের প্রতপ ফলিফা কে হবে এই প্রশ্নের জবাব রসুলের কোন হাতি ছাই এই জন্য রাসুলের ইন্তায়েরাম একাগারের তিন দিন পর্যন্ত এই বিষয়ে বিদ্যালিতের জন্য গবেষণা করলেন আলাপ করলেন পরামর্শ করলেন বা বিতর্ক না করলেন কতর্ক করলেন একাগারে তিন দিন পর্যন্ত যে রাসুলের খলিফা প্রথম ফলিফা তাকে ধার্য করা যায় বলুন পুরানে যদি সুস্পষ্ট সমাধান থাকতে হোক তাইলে মীমাংসার জন্য তিন দিন পর্যন্ত পরামর্শ রাখত রাসুলের হাদিসে যদি স্পষ্টভাবে মীমাংসা থাকত তাহলে তিন দিন পর্যন্ত শাহবাগের পরামর্শ করা হতো যেহেতু রাসুলের প্রথম পরিবারকে হলেন এই প্রশ্নের জবাব না কোন আয়াছে না আছে রসুলের কোন হাদিসে এই জন্য শাহাবায় যারা সম্মিলিত হয়ে দীর্ঘ তিন দিনের গবেষণার পর সিদ্ধান্ত গ্রহণ করলেন ভগবান আহ বড় সিদ্ধি আল্লাহ তাহার যাকে আল্লাহ রসুল জীবন দশায় তখন খেলামের জন্য পর্যন্ত হাদিসের আলুকেই ব্যয় করলেন কিন্তু ব্যয় করলেন গবেষণা করে এইভাবে পুরাণ হাদিসের আলুকে করে কোন আমাদের জমাতের ইমামতির দায়িত্ব পেয়েছিলেন সেই আগেই রসুলের অবর্ত মানে রসুলের দায়িত্ব প্রাপ্ত এটা সাব্যস্ত হইল না রসুলের হাতের দ্বারা সাব্যস্ত হইল না তুমি কুরানা আগে আনো না এবার তুমি বলো তো আবু রসুলের প্রথম যুগ হরিভা আনো কি না মানো না বলো যদি বলো আবলকে যেহেতু ইসলামী আকারীদেরকে তারা লেখা আছে হত্রত আমি যারা রসুরের প্রথম যুদ্ধ বলিভাবে বিশ্বাস করবে না তাদের আকিতা কি দা বাদী তারা তারা তারা तो के रसुल प्रथम हलिफा तुम्हारुमरा तुम पद प्रश्न आजम हादी इजमान द्वारा मेने प्रमाण हो गए गल इम शरियत विधान शुदुम्रवन हादी मतलब इजमाल और इसलम शरियत विधान स्वत কথা পরিষ্কার বুঝলেন কিনা মত ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ইসলামের বিধান প্রমাণ হওয়া সাব্যস্ত হওয়ার দরিণ এই ইজমা তিন প্রকার ইজমা তিন প্রকার ইজমার তিনটা স্তর আছে একটা হল সাহাবা একের ইজমা আরেকটা একটা হল মোস্তাহিদ ইজমা আর একটা হল উা একের ইজমা शाहबा गई बेपारे ओक्यबद्ध सिद्धांत ग्रहण करेपारे मुस्ता नहीं ग्राम जीतु ओक्यबद्ध भाव सिद्धांत कर एकम्र गर्वन पतन्युग्फाई बेपारे इमामिभारों को दधिमत नाईम शाहिर अधिमत न ইমা মালিকের ওপর নাই কিমানের ওপর অতিমত নাই আমার কথা বুঝে থাকলে একটু বলুন কথা বলি পরিষ্কার ভাবে বোঝার জন্য প্রবদ্ধভাবে সিদ্ধান্ত দিলেন একমাত্র আরো পরের যুদ্ধ পরিভা এই ব্যাপারে করলেন না কেন প্রতি মত করলেন না কেন দ্বিমত নাই ইমাম আহমদ বিন হাকরের দ্বিমত নাই কেন দিমত নাই সাহবায়েরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত এখানে অন্য কোন মুস্তাহিদের দ্বিমত করার অধিকার নাই যে নাম্বারে পুরানের সিদ্ধান্ত আছে সেই সেই সেই ব্যাপারে সকলে মিলে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই কোরআনের ফল চলাই ভয় ফেলা যে সিদ্ধান্ত আছে সেই ব্যাপারে প্রশাস্ত করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই হাফিসের ফল চলাই কিন্তু যেই ব্যাপারে কোরআনও সিদ্ধান্ত নাই হাফিসেরও সিদ্ধান্ত নাই সেই ব্যাপারে আপনি আমার কর্মের কিভাবে কোরআন বলে দিয়েছে সুরায় হিসাব সাত নম্বর আয়াত করে দিয়েছে রাসুরের করিম সদুল হাদিজ বলে দিয়েছে যেই ব্যাপারে মীমাংসা কোরআনে আফা এই গবে গবেষণা যারা করেন তাদের নাম মুস্তাহিদ এইরকম গবেষক ছিলেন এইরকম মুস্তাহিদ ছিলেন হিমা আলু হাফা রহমতুল্লাহ ইমাম শাহমতুল্লাহ ইমাম হিমাম হাবিস শরীফের একটা ঘটনা আছে বিস্তারিত তখন রসুল মুওয়াজকে জিজ্ঞাসা করলেন তুমি আমার দেশের লোকজনকে সমাধান দিবে কিসের দ্বারা মুহাজ বলেন আল্লাহ কুরানের দ্বারা রাসুল বলেন আল্লাহ কুরাণে যদি কোন বিষয়ের সমাধান না পাওয়া महाद्वल रसुल द्वारा समाधान देव ज्यापारे समाधान कुरने पावना से ही बेपारे रसुलर हादीस द्वारा समाधान देव रसुलिज्ञास करें जी तुम सामने आई विषय समाधान कुरने ना पाओ तक की तक अभी कुरान हदीस गहे सीधान बेर देव तहन आल्लासुल खुशी सतुष्ट है तार एकता समर्थन दिए পরিষ্কার হল কিনা হাতিসের দেওয়া যে ব্যাপারে সমাধান পুরানে যাবে না যে ব্যাপারে সমাধান হাতিশে পাওয়া যাবে না সেই ব্যাপারে সমাধান গবেষণা করে ব্যয় করবেন সমাধান গবেষণা করে ব্যয় করবেন কারা পুরাণ হাদিস জানেন এবং বুঝেন যারা এই কথাটা আমাদের সারা জীবন মনে রাখতে হবে যে বিষয়ের পুরাণ হাতিসে সমাধান পাওয়া যায় না সেই বিষয়ের সমাধান ব্যয় করে দিবেন কারা পুরাণ হাদিস জানেন এবং যারা বর্তমান দুনিয়াতে এমন একজন আয়োজনের দ্বারা তুলেন বিধান প্রমাণিত হয় সবগুলি হাদিস জানেন দেখে দেখে নিজের ছাড়ার থেকে বলতে পারবেন না তাহলে বর্তমান দুনিয়াতে বিধান সংক্রান্ত সবগুলি হাদিস জানেন এমন একজন আয়োজন নাই এমনটা অবশ্যই আমাদের করতে হবে কি যারা রাখবেন তাদেরকেই ফলো করতে হবে আল্লাহ পরিষ্কার দিয়েছেন ফলসারু দিস ইমাম সাফি জানতেন চোত হাদিজের দ্বারা ইসলামের বিধান জানতেন সব বলি হাদিস ইমাম মালিক জানতেন চৌত হাদিসের ইসলামের বিধান প্রমাণ হয় সব হাদিস ইমাম আহমদ বিন হাম্বল জানতেন তারা শুধুমাত্র শুধুমাত্র মুস্তাহিদ ইমাম ছিলেন না তারা এক একজন বিখ্যাত মহাবিদ ছিলেন তারা হাদিসের জ্ঞানে জ্ঞানী ছিলেন হজরত ইমাম আল হানিভা লিখিত হাদিসের কিতাবের নামিভা ই হাদিসের কিতাবের নাম কিতাবুল্লাহ লিখিত হাফিজের কিতাবের নাম হজরত ইমাম আহমদিন লিখিত হাদিসের কিতাবের নাম আবু হানিভা হাদিস জানতেন এই জন্য হাদিসের কিতাব লিখতে পেরেছেন ইমাম শাহি হাদিস জানতেন এই হাদিসের কিতাব লিখতে পেরেছেন ইমাম মালিক হাদিস জানতেন এই হাদিসের কিতাব লিখতে পেরেছেন আহমদ বিন হাম্বল হাদিজ এই জন্য তাদের দায়িত্ব হল যে সমস্ত বিধান পুরানে হাবিজে পাওয়া যায় না ওই সমস্ত বিধান গবেষণা করে ব্যাপার তাকে বলুন যে মনে চায় সেই গবেষণা করে না যারা কোরআন হাবিজ জানে এবং বুঝে যারা জানে এবং বুঝে আমার বাবা বুঝা থাকতে এবং বুঝতেন কিনা ইমাম মালিক রহমতুল্লাহ জানতেন এবং বুঝতেন কিনা ইমামতেন এবং বুঝতেন কিনা ইমাম আহমদ বিন হাম্ম রহমতুল্লাহ জানতেন এবং বুঝতেন কিনা এই জন্য আল্লাহ শফি রহমতুল্লাহ মহারফুল কোরআনে লিখেছেন সুরাতুল ফাতেহার বেক্কা হলো ত্রিশ পারা পুরান ত্রিশ পারা পুরানের বেক্কা হলো রাসুলের লক্ষ লক্ষ হাদিসের ভাণ্ডার রাসুলের হাদিসের ভাণ্ডার হলো চার নামের চার রসুলের সমস্ত রহমানের বেক্কা হলো সুরাতুল হাতে সুরাতুল ফাতে বেক্কা হলো ত্রিশ পারা পারা পুরানের বেক্কা হলো রাসুলের লক্ষ রসুলের লক্ষ লক্ষ হাদিসের ভাণ্ডারের বেক্কা হল চারি নামে রসুলের সমস্ত হাদিসের যেমন ধরুন একটা একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে কাছে বলেন প্রত্যেক নামাজের জমাতের সময় রাসুল আমাদের গুরুত্বপূর্ণ ভাবে কাটার সুদা করাইতেন কাটার সুদা করতে বড় গুরুত্ব দিতেন কাজে আমরা রাসুলের নির্দেশ আর একটা হল পরস্পরের পায়ের সাথে পা মিলাইয়া কথা কি না কিন্তু দুই পায়ের উদ্যোখানে কি পরিমাণ পাঁচ কাটতে হবে এই প্রশ্নের জমা আদিজে নাই এই প্রশ্নের জবাব কোনো হাতিছে নাই এবং সমাধান আনবেন কোথেকে আমার তখনের কথা বুঝে বুঝে থাকলে রোগ যেই প্রশ্নের সমাধান পরিষ্কারভাবে ভাষায় পুরানে পাওয়া যায় না যেই প্রশ্নের সমাধান পরিষ্কার ভাবে পাওয়া যায় না সেই প্রশ্নের সমাধান তবে কোথায় কোরআন ভাবির যারা জানেন এবং বুঝেন তাদের ব্যাখ্যা কোরআন ভাবির যারা জানেন এবং বুঝেন তাদের ব্যাখ্যা এই ব্যাখ্যাটার নাম ইচ্ছা এই ব্যাখ্যাটার নামই গবেষণা মুস্তাহিদ ইমাম এই জন্য তোমার পায়ের সাথে আমার মিলানি অর্থ কি লাগানি মিলানি অর্থ যদি লাগানি হয় তাহলে দেখো হাতিসের আগের পায়ে এখন মিলানি লো তুমি কি বুঝো তুমি দেখেন দুইটা সরাইছ তুমি মিলানি বলতে কি বুঝো আগে মিলাইয়া আস তার পা মিলা কাদের মিলানি লো যদি পাশের দুজনের কাজের সাথে তোমার কাজ যখন তখন তোমার কি বলবো না থাকে না মিলানি রকা বড়ানোর করা তাহলে কাজে কাঁধে যখন বাদে করা দর করা হবে দুুজনের কাটে খাতে মিলে যা দুজনের পায়ে মিলে যা দেখা যায় দুই পায়ের মাধ্যমে কি বললাম জবাব কোরআনের কোন আয়াতও নাই এই প্রশ্নের জবাব রতুদের কোন হাতিষেও নাই কিন্তু হাতিজ যারা বুঝে হাতিজ যারা গানে এবং বুঝে তারা দেখা করেছে যে আমার দুই পাশের জনের কাজের সাথে আমার ভাত লাগে লাগে অবস্থা এটা লাগে আর আমার দুই পাশে জনের পায়ে কি তাকে দুই পায়ের মধ্যে চারাঙ্গুলির পাইলাম কোথায় মুস্তাহিদে গণের গবেষণায় গবেষণা করে সমাধান দেয় তবে তারা কোরআন হাদিস বিধান সংখ্যক কোরআন জানে না যারা বোঝে না যারা জানে যারা আছে তার মতাম ইমাম মধ্যে একজন ইমাম একজন ইমাম এটা একটা দুঃখা এটা কত সত্য হক ধরা কতাস হক ধরা তো হকি দাবি হাসবাকি হাদিস শুনো এক হাফিসে আসে সিনায় কথা আর এক নিচে হাত পাওয়ার হাদিস করলে দুই হাত নিচে থাকে না দুই হাত নবির নিচে বাঁধলে সিনায় আরো থাকে তাহলে আগে পথে না করে সিনাই হাত দাদা মেয়ে কেড়া আর নারীর নিচে হাত দাদা হাদিস্টানা না মানার কারণে না বাধাব মানার কারণে সুতরাং যারা মানে না তাদের প্রতি হাদিস মানার নাই যারা মাধব মানে তাদের জন্য হাদিস ছিলাম ইসলামী শরিয় শুধু কুরানা প্রমাণিত হয় না ইসলামী দ্বারা প্রমাণ হয় তৃতীয় আর পিয়াস করে এই তিনটা স্তর বলেছিলাম প্রথম স্তর ইজমার প্রথম স্তর স্তর মুস্তাহিদ ইমাম করে তৃতীয় স্তর সবাই ইসমা জেকানা হয়েছে সেখানে মুস্তাহিদিমত করার অধিকার নাই মুস্তাহের ইজমা জয়ের গলের দিমত করার অধিকার নাই আলেন ইজমা জেকা হয়েছে সেখানে যারা নয় তাদের দিমত করার অধিকার নাই থেকে আগামীকালের আলোচনা আমার শুভ